আসসালামুকুমতি আলহামদুলিল্লাহ আশরফুলিহিহ ও আজমিন সম্মান তো শ্রোতাও দর্শক মন্ডলী আমরা রিয়াদুলসালেহীন কিতাব থেকে ধারাবাহিকভাবে আলোচনা শুনে আসছি আজকে যে বিষয়ে আমরা আলোচনা করবো সেটা হলো সফর সম্পর্কিত আদব সফর সম্পর্কিত আদব বা নিয়ম এ বিষয়ে আমরা পূর্বের দর্শে শুনেছি যে বৃহস্পতিবার সফরের জন্য বের হওয়া সুন্নতি এবং আল্লাহনবী ইসলাম বলেছেন যে দিনের প্রথম প্রথমাংশে সকালের দিকে সফর করার জন্য এবং সফরকারীর জন্য আল্লাহ নবী বরকতের দোয়া করেছেন এবং সাহাবিরা বলছেন যে উনি যখনই কোনো সফর করতেন তো বৃহস্পতিবারে এবং সকালে উনি বের হতেন এবং আমরা এটাও জানলাম আল্লা নবী বলছেন যে একা একা সফর করলে শয়তান সাথে থাক দুই জন সফর করলেও শয়তান সাথে থাক আর তিনজন সফর করা সবচেয়ে ভালো এর চেয়ে বিশ্ব যদি প্রয়োজন হয় সফর করতে হবে কিন্তু এটা একটা কমাসকম মধ্যম বলা হয়েছে তো উনি বলছেন যখন তিনজন কোনো ব্যক্তি একসঙ্গে সফর করবে তাহলে একজনকে আমির বানিয়ে দিতে হবে আমির বানিয়ে দিতে হবে এর মধ্যে শান্তি আমির যদি হয় তাকে জিজ্ঞাসা করে বলবেন যে আমরা কোথায় যাবো কী খাবো কী করা যায় সে যে সিদ্ধান্ত দিল পরামর্শ করে সেটাই করতে হবে আর আমির না থাকে তাহলে সবাই মাতব্বর বিশৃঙ্খলা ঘটে যাবে পরস্পর বিরোধ সৃষ্টি হবে এই জন্য সর্ব অবস্থায় আমিরের করা জরুরি সেটা দেশের আমির হোক বা কোনো দলের আমির হোক অথবা সফরের ক্ষেত্রে যে আমরা তিনজন ব্যক্তি চারজন পাঁচজন মিলে যদি সফর করি তাহলে এদের মধ্যে থেকে একজন আমির বানাতে হবে তাহলে সে আমিরের আনুগত্য করতে হবে আজকে যে হাদিস থেকে আমরা আলোচনা শুরু করবো সেটি হলে বাবু আদাব সে নজর ওয়াল মবিত বলছেন চলার আদব সফরের আদব সফরে কিভাবে চলবো এবং অবতরণ করব কিভাবে এবং রাত্রি যাপন করব কিভাবে এ বিষয়ে সফরে ঘুমাবো কিভাবে এ বিষয়ে ইমাম নবী রাহম যে হাদিসটি উনি নিয়ে আসছেন সে হাদিসটি হলে এই তিনি বললেন রসুরুল্লাহাম বলেছেন जो तुम सफर करो को सबुज श्यमल जगह एम जगह सफर कर सबुज घासपला आ घपाला ये सब आ सबुज श्यमल जैगे जो तुम सफर करवा तो तुम्हार उट के जगार किसी स्थान दिए दाओ तरथ की ऊटके घास तुम्हारा उट आज सवार उठ होते गाभी होते गरु होते महिष होते যে সওয়ারিটা নিয়ে আমি সফর করছি তাকে খাবার সুযোগ দেও সেখানে কিছুক্ষণ ওয়াইদা সাহার তুমবে আর যদি তুমি কোনো মরুভূমি এলাকায় যদি সফর করো ফিউ আলিহা সঈদ তাহলে তুমি দ্রুত সফরটাকে সম্পন্ন করার চেষ্টা করো এবং খাবার দিতে দ্রুত করো যেন সে তার শক্তিটাকে অক্ষুণ্ণ রাখতে পারে ও বাদির বিহা নেহা তোমরা তাদেরকে দ্রুত খেতে দিবা যেন তার শক্তিটা তার কাছে অক্ষুণ্ণ থাকে ওয়দা আর রাস্তুম আর যদি কোথাও তুমি রাত্রি যাপন করো রাত্রি কোথাও যদি শুইতে চাও তাহলে ফাজবুদ্িক রাস্তায় শোবানা রাস্তায় শোবানা ফাইনাহা তুরুক উদ্দাব কেন রাস্তাটা হলো চতুষ্পদ জন্তুর চলার পথ সেখানে কোনো জন্তু চলতে পারে ওয়াউল হওয়াম বিল্লা রাত্রে কীট পতঙ্গ এবং পোকামাকড় এরাও রাত্রিতে চলাফেরা করে বিধায় রাত্রিতে শুয় না রাত্রিতে শুলে তোমার ক্ষতি হবে রওয়াহ মুসলিম মুসলিমের ওয়াই তাহলে আল্লাহ রুসালসাল্লাম কী বললেন যে সফরে দুটো অবস্থা কোনো ঘাসওয়ালা জমিনে সফর করতে পারো তাহলে তাকে জমিনের কিছু খাওয়ার সুযোগ দাও আর যদি মরুভূমি এলাকা হয় তাহলে তাকে তার জন্য খাওয়ার কিছু তুমি ব্যবস্থা করি নাও তাড়াতাড়ি কারণ অন্যথায় সে দুর্বল হয়ে যাবে সফর করতে সে সক্ষম হারিয়ে ফেলে দিবে এবং বলেছেন যে শোয়ার যদি প্রয়োজন হয় শুভে রাস্তা থেকে সরে একটু দূরে ছুতে হবে রাস্তার পাশে বা রাস্তার উপর শোয়া ঠিক না وعن أبي قطاد رضي الله عنه قال كان رسول الله سلام إذا كان في سفر فعرص بليل ازتجع على يمينه أبو قطاد رضي الله عنه تن بولن رسول الله سلام تن سفر ابو ستا جدي رتر كوتاو شويتن ازتجع على يمينه تو دانكت شويتن دانكت شويتن وإذا عرص قبيل الصبح عرج دي اني একটু শোয়ার চেষ্টা করতেন শোবে সাদেকের পূর্বে সকাল হওয়ার পূর্বে মুহূর্তে ওনার হাতটাকে খাড়া করে উনি তারপরে হাতের তালার উপর মাথা রেখে তারপরে শুয়ে পড়তেন অর্থাৎ পরিপূর্ণ বিশ্রাম নিতেন না পরিপূর্ণভাবে শুতেন না বাম হাটটাকে খাড়া করে এবং এই তালুর সঙ্গে মাথা রেখে এইভাবে কাত ধুয়ে শুয়ে থাকতেন নিচে যদি বিশ্রাম নেয় হয়তো বেশি গভীর ঘুম চলে আসবে হয়তো ফজর সালাদ দেরি হয়ে যেতে পারে এজন্য জন্যের পূর্বে যখন শুতেন তো এ বাবা হাত রেখে শুইতেন এবং রাত্রি বেলা যখন শুতেন করছেন পূর্বে উনি হাতকে কে খাড়া করে তার উপর মাথা দিয়ে শুইতেন এই কারণে যেন ঘুম বেশি না আসে ফুতো আন ওহা ও আনি ওহা আর ঘুম যখন চলে আসবে এই কারণে হয়তো ফজর আলে পড়তে পারবে না এই জন্য তিনি বললেন রসুল বলেছেন তোমরা রাত্রি সফরে বের হওদা তুত কেন বেলায় আল্লাহ তালা জমিনকে গুটিয়ে নেয় বেলায় আল্লাহ তালা জমিনকে গুটিয়ে নেয় সেটাকে রাস্তাকে সংকীর্ণ করে দেয় রাত্রিতে হাঁটলে যেন তাড়াতাড়ি জায়গা পাওয়া যায় আবু সালাবল খুশানি রাজি আল্লাহ তিনি বলেন নাস ইদা নাজাল মঞ্জিলান সফর অবস্থায় মানুষেরা যখন কোথাও অবতীর্ণ করতেন তাফর রাকিস আপ তো তারা গিরি পদগুলিতে তারা বিক্ষিপ্ত হয়ে যেতেন ছড়িয়ে যেতেন বিভিন্ন জায়গায় ওয়াল আউ এবং ওয়াদি উপত্যকা উপত্যকা এবং পাহাড়ের গিরিপথে ওনারা বিক্ষিপ্ত হয়ে এক জায়গায় নয় ফকা আল্লাহ রসুলাম তো আল্লাহ রসুল বললেন তোমাদের এই গিরিপথে এবং উপত্যকায় তোমাদের বিক্ষিপ্তভাবে শোয়া এটা হলো ইনামা দায়ালি কুমের শয়তান এটা শয়তানের কারসাজি শয়তানের কাজ আলাদা আলাদা এটা শয়তানের তোমরা আলাদা ভাবে থাকো এর পর যেখানেই অবতীর্ণ করতেন তো ওনারা একই জায়গায় থাকার চেষ্টা করতেন বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে পড়তেন না হাসানাউদ হাদিস জেবাদ করেছেন হাসান সালাদ তো এই হাদিস থেকে যেটা আমরা বুঝতে পারলাম সেটা হলেই যে একই সঙ্গে যদি একাধিক লোক আমরা সফর করি তাহলে কোথাও অবস্থান করলে একই জায়গায় অবস্থান করা দরকার দূরে দূরে অবস্থান করলে হয়তো কেউ কোনো বিপদও আসতে পারে কাউকে সাপেও কাটতে পারে কেউ শত্রু এসে হামলাও করতে পারে কোনো বিপদও আসতে পারে আর যখন বিপদ আসবে আর একজনকে ডাকতে ডাকতে ডাকার সুযোগ নাও পেতে পারে আর পাশে থাকলে হয়তো জানতে পারবে তো শরীয়ত যে কাজটাকে আমাদেরকে করার জন্য নির্দেশ দিয়েছেন তার ভিতরে মঙ্গল আমাদের বুঝে না আসলেও মঙ্গল আছে বলে মনে করতে হবে তিনি একজন অন্তর্ভুক্ত সাহাবি তিনি বললেন মার্ৰ রসুরালাম বিবাহরিনাল্লাম ওনার নিকট থেকে একটি উঁট অতিক্রম করা হলো কদলা যেই উটের অবস্থা হলো এই যে উটের পেট পিটের সঙ্গে লেগে গেছে মানে উঁটটাকে খেতে দেওয়া হয় নাই দুর্বল হয়ে গেছে এবং তার পেটটা পিটের সাথে লেগে গেছে ফকল আল্লাহ নবী বললেন ইত্তাকল্লা আল্লাহর ভয় করো এই অবলা পশু সম্পর্কে তোমরা আল্লাহর ভয় কর। যে পশু বলতে পারে না আমাকে ক্ষুদা লেগেছে পিপাসায় লেগেছে ফারকাবুহা সে যখন সুস্থ থাকবে সে অবস্থায় তার উপর সওয়ার করো আর আবু করেছেন সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আমরা সফরের আদর্শ সম্পর্কে আলোচনা শুনে আসতেছিলাম তো এই মুহূর্তে ছোট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনার সামনে উপস্থিত হবো ইনশা আল্লাহ Oh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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে পথ পদ্ধতি জানতে তাই দেখুন পিস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শু সন্না সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোমনাথের বাস্তবায়ন দেখুন রাত আটটায় সকাল সাতটায় বাংলাদেশে বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা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 আলহামদুলিল্লাহ ওসলা রসুলিল্লাহ সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আমরা সফরের আদব সম্পর্কে আমরা জেনে আসতেছিলাম যে আল্লাহ নবী সালাম উনি বলেছেন যে তুমি যে সওয়ারির উপর সওয়ার করে সফর করবে যেই পশুর সওয়ার হয়ে তুমি সফর করবে নিজের জন্য যেরকম খেয়াল করো পশুটারও খেয়াল করা দরকার আগের হাদিসে শুনেছি যে তাদেরকে ঘাস ঘাসের জায়গা থাকলে ঘাস দিতে হবে আর না থাকলে তাকে দ্রুত খাওয়ার ব্যবস্থা করতে হবে বিরতি পূর্ব যে একটি দেখলেন যে উঁটের মালিক তাকে খেতে দেয় নাই না দেওয়ার কারণে তার পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে আল্লাহ বললেন যে এই অবহেলা জাতকে তোমরা যে ব্যবহার করছো এর উপর সবার করছো আল্লাহর ভয় করে এ বিষয়ে তাকে খেতে দাও এবং তাকে সুস্থ রেখে তার উপর সবার করো তাকে দুর্বল করে অসুস্থ করে তার উপর সবার করিও না এ বিষয়ে আরেকটি হাদিস ওয়ান আবু জাফরিন আব্দুল্লাহ ইবনে জাফর قال اردافني رسول الله سلام الله ذات يوم خلفه আবু জাফর আব্দুল্লাহ ইবনে জাফর বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একদিন ওনার পিছনে বসালেন ও আসররা الی হাদিসা এবং আমাকে গোপনে একটি কথা বললেন লা উহাদিসু বিহি احدাম মিনান নাস আমি কোন কাউকে এই কথা বলবো রসুলাম পছন্দ করতেন কি পছন্দ করতেন মাস্তাত রসুলাম হাতে রসুল প্রয়োজন মিটানোর জন্য পেশা পায়খানার জন্য উনি যে জিনিসটাকে আড়াল হিসাবে সবচেয়ে বেশি পছন্দ করতেন সেটা কি ছিল হাদাফুন। দেওয়াল দেওয়ালকে উনি সবচেয়ে বেশি আড়াল বলে আখ্যায়িত করতেন ও হা ইস্যু এবং খেজুরের গাছ খেজুরের গাছ বা খেজুরের ডাল এটাকে উনি সবচেয়ে বেশি আড়াল বলে পছন্দ করতেন এবং খেজুরের গাছের আড়ালে অথবা দেওয়ালের আড়ালে উনি ওনার প্রয়োজন মিটাতেন। তো এই হাদিসটাকে এখানে নিয়ে আসছেন শুধু এই জন্য যে উনি বললেন যে আল্লাহ নবী সাল্লাম উনি আমাকে একদিন পিছনে বসালেন এবং আমাকে একটি গোপন কথা বললেন এবং সেই গোপন কথা আমি কাউকে বলবো না তো দেখলেন যে আল্লাহ নবী সাল্লাহাম উনি কোন জায়গায় প্রয়োজন মিটালেন। গাছের কাছে দেওয়ালের কাছে তাহলে বুঝে আসলো সফর অবস্থায় যদি কোনো ব্যক্তির প্রয়োজন মিটাতে হয় তাহলে এমন জায়গায় সে অবতরণ করবে যেখানে গাছ অথবা দেওয়াল আছে এবং সেখানে তার প্রয়োজন মিটে তারপর আগে সফর করবো আর একটি বোর কানের একটি দেওয়াইতে বলা হয়েছে যে ফাদ আল্লাহ ইতাল আনসার আল্লাহ রাম উনি সফর অবস্থায় ওনার প্রয়োজন মেটানোর জন্য একজন আনসারির বাগানের ভিতরে চলে গেলেন ফাইদা ফিহি জামালুন তো বাগানের ভিতরে দেখলেন একটি উটাম্মা যার যারা ওই উঁটটি যখন আল্লাহ নবীকে দেখতে পাল তখন উঠটি ওনাকে দেখে কথা বলা শুরু করল ও তারা ফা তাই এবং তার চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছিল সেই উঁটের আতাহু নবী সালাম তো আল্লাহ নবীলাম তার কাছে আসলেন ও মাসাহা সারা আতাহু আাহু আল্লাহ নবী সালাম তার পেছনের অংশ এবং তার পিঠের অংশ উনি হাত দিয়ে মাসা এবং তাকে সান্তনা দিলেন এবং উঠতে কান্না বন্ধ হয়ে গেল ফকাল এবং বললেন এই উঠের মালিককে উঠকারি একজন যুবক এসে বললো হাদ এটা আমার উঠল আল্লাহ আল্লাহ রসুল এটা আমার উঠ কাল তিনি বললেন তুমি কি এই পশু সম্পর্কে আল্লাহ ভয় না। করোনা আল্লাহ যে উঠের আল্লাহ তোমাকে মালিক বানায় সেই উঁটটি আমাকে শেকায়ত করছে আমার কাছে অভিযোগ করছে যে তুমি তাকে খেতে দাও না কিন্তু কাজ নাও বেশি খেতে দাও না কাজ নাও বেশি তাহলে সফরের আদব এটাও যে কোনো পশুকে কষ্ট দিয়ে সফর করা চলবে না যখন মনে করতে হবে যে পশুটিকে পিপাশা লেগেছে অথবা পশুর খাওয়ার প্রয়োজন তাহলে সেখানে তাকে খাওয়ার ব্যবস্থা পান করার ব্যবস্থা করে তারপরে আগে সফর করতে হবে অন্যথায় পশু ওই মানুষের জন্য বদয়া করবে পর্যন্ত। আমাদের পশুদেরকে খোলে না নিয়ে যাতাম। পশুদের যে ঘাস দেওয়ার যে জায়গা আছে সেখানে নিয়ে যে তাদেরকে যতক্ষণ পর্যন্ত খাবার না যেতাম অতক্ষণ পর্যন্ত আমরা নফল সনাতেন নিয়োগ করতাম না তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে পশুদের প্রতি দয়া করতেও শরীয়ত আমাদেরকে শিখিয়েছেন পশুদের প্রতি জুলুম করতে আমাদেরকে নিষেধ করেছেন পশুদের প্রতি অন্যায় অবিচার করতে নিষেধ করেছেন পাক যে পশুদেরকে আমাদের মালিক বানাইয়েছেন দায়িত্বশীল বানিয়েছেন যাদেরকে আমাদের অধীনস্থ বানিয়েছেন তাদের সম্পর্কে আমরা যদি অন্যায় করি তাদের উপর যদি আমরা জুলুম করি তাহলে আল্লাপাক কেমন দিন আমাকে এই বিষয়ে জিজ্ঞাসা করবে এবং আল্লাহ সামনে আমাকে হিসাব দিত বাবু ইয়ান রফিক সফরে সাথীদের সাহায্য করা সাথীদের সহযোগিতা করা এ বিষয়ে আন আবিদিন ঈদে জাজুল আলাহু আবু সাঈদ খুদ্ তিনি বলেন যে আমরা সফরে ছিলাম একজন ব্যক্তি সফর করে আসলো ব্যক্তি তার চোখটাকে ডানের বাম এসে দেখছিল ফল রসুল তো আল্লাহ রসুল তার এই অবস্থা দেখে বললেন মান কানা মাহু ফউ আলহ্লাহু যে ব্যক্তির কাছে অতিরিক্ত সওয়ারি আছে সে যেন তার সওয়ারিটাকে ওই ব্যক্তিকে দিয়ে দে যার সওয়ারি নেই ওমান খান আল্লাহ ফিন আর যে ব্যক্তির কাছে প্রয়োজনের বেশি খাবার আছে সে যেন ওই ব্যক্তিকে খাবারটি দিয়ে দে যার কাছে খাবার নেই কত সুন্দর দিন আল্লাপাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন এমন না যে আমি কোটিপতি আর আমার পাশে একটা মানুষ খেতে পাচ্ছে না গরিব আর তার দিকে টাকা পোনা শরীর কাল জাসাদ একটা শরীরের নেই তোমরা তাহলে তোমার কষ্ট তোমার মুসলমান ভাইয়ের কষ্ট নিজের কষ্ট বলে মনে করতে হবে এবং নিজের জন্য যা দরকার তার জন্য তা করতে হবে তো বললেন যে ব্যক্তির খাওয়া বেশি আছে যার কাছে খাওয়া নেই তাকে যেন সে দিয়ে দেয় বলছেন ফা দাকার মিন আসনাফিল মাল মা দাকারাহু এরপরে উনি জিনিসগুলি উল্লেখ করে করে বললেন যার কাছে রুটি বেশি আছে রুটি দিয়ে দাও যার কাছে তরকারি বেশি আছে তরকারি বেশি দিয়ে দাও যার কাছে খেজুর বেশি আছে খেজুর দিয়ে দাও একটা একটা করে উনি জিনিসের নাম উল্লেখ করে এমনভাবে বলছিলেন হাত্তা রায়না আন্নাহুলা হাক্কাল এহাদিন মিন্নাবি ফলেন উনি এত বেশি গুরুত্ব দিয়ে বলছিলেন যে আমরা মনে করছিলাম যে আমাদের কাছে মনে হয় অতিরিক্ত কোনো জিনিস রাখাই মনে হয় জায়জ না উনি এত বেশি তাকিদ করতেছেন গুরুত্ব সহকারে বলছিলেন যে যার কাছে অতিরিক্ত যাই কিছু থাক না কেন তোমার অন্য ভাইয়ের কাছে যদি সেই জিনিসটি না থাকে তুমি তাকে দিয়ে দাও তাহলে সফর অবস্থায় দেখতে হবে যে আমার কোন ভাই খাচ্ছে কোন ভাই খাচ্ছে না কার কি প্রয়োজন আমার কাছে আছে আর একজনের কাছে নেই তাহলে আমি একে কিছু দিব যেন সে কষ্ট না পায় তিনি কোন যুদ্ধ করতে ইচ্ছা করেছিলেন ফকাল তিনি বললেন তোমাদের সম্প্রদায়ের কিছু এমন ভাইয়েরা আছে কোনও নেইহির রা বলছে তোমাদের প্রত্যেকেই তারা তাদের সাথে দুজন অথবা তিনজন যেন সাথে নিয়ে যায় অনেকের সম্পদ নেই নেই তাহলে তোমরা একজন অথবা দুজনকে সাথে নিয়ে সেভাবে চলো বাতিন বলছে আমাদের মধ্যে থেকে এমন হয়ে গেল যে কারো কাছে একটি শুধু সওয়ারি আর আমরা পালাক্রমে সে সওয়ারের উপর সওয়ার হতাম পালি ভাবে কিছুক্ষণ আমি গেলাম তারপর আরেকজন গেল তারপর আরেকজন গেল এভাবে পালি করে বলছেন আমরা পালাক্রমে পালা করে সেই আমার ওটের উপর সওয়ার হতাম আবু দাউদ হাদিস বর্ণনা করেছেন তো এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে সফর অবস্থায় এমন হতে পারে কোনো ব্যক্তির কাছে টাকা নেই টাকার সহযোগিতা করতে হবে কারো কাছে খাবার নেই খাবার সহযোগিতা করতে হবে কারো কাছে সওয়ারি নেই তাহলে প্রয়োজনে নিজের সওয়ারিতে তাকে নিয়ে পালাক্রমে সফর করেও আসতে হবে তো এই হাদিস দ্বারা বোঝা গেল যে সফর অবস্থায় একে অপরের সহযোগিতা করা দরকার ওয়ানহু ওয়ান হু কল কান আর রসুলাম ইয়তা ফুফিল মাসির হু লাহু রুব সুস্লাম সবসময় সফরে উনি পিছিয়ে চলতেন সফরে পিছনে উনি চলতেন ওয়ুস জিল দাইফ এবং যারা দুর্বল তাদেরকে উনি হাঁকিয়ে নিয়ে যেতেন দুর্বল দেখে উনি উৎসাহিত করে তাদেরকে চলিয়ে নিয়ে যেতেন ওয়ায়ুর লাহু ও এবং উনি পিছনে চলতেন এবং তাদের জন্য দোয়া করতেন তো আল্লাহ রুসাল আসালাম পিছনে থাকতেন কেন যে আগে চলে গেলে হয়তো পিছনে কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়বে কারো সবারই চলতে পারছে না কেউ পিছিয়ে পড়ে যাবে কারো কোনো সমস্যা হবে তো যার কোনো সমস্যা হোক উনি সবগুলিকে নিয়ে দেখে তারপর সেভাবে উনি আগে যেতেন সময় তো শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা সফর সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করে আসতেছিলাম তো এখানে আমরা জানতে পারলাম যে সফর সঙ্গী এবং সাথী যারা থাকবে তাদের পরস্পর একে অপরের সহযোগিতার মাধ্যমে সফর করতে হবে আল্লাহ রবুল আলামিন আমাদেরকে যেন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাহসালামে যেন আনুগত্য করার তৌফি দান করেন এই আশা রেখে আজকের মতো এখানেই আলোচনা শেষ করছি ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন ও সালামালাইকুম রহমতুল্লাহি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 পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যানি কোড তিন সোয়েব বিআইসি কোড বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন মানবতার সমাধান विश्वजहान परिचालनारे सुंदर एक जदि विधान नए तो धंस जो अनिवार्य शेख सैफुद्दीन मदर तुन् आलोक जीवन गढ़ार पृथ्वी बांगल् अपने निर्वाचित कित बल माराम मीन आदिल्ला तिलहकाम मध्यमे दर्शे हदिसर सुवस्था करक के सुनारंत्रण देख बलुबुलिस शुम्र पिछटी बांगल बिल माराम रविवार मंगलवार और बृहस्पतिवार सन्ध्या छटाय सम्प्रचार डेढ़ा